আয়শাহ রিয়াল্লাহ তাল্লতে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহাল্লাম ঈশার সালাত আদায় দেরি করলেন অবশেষে উমর রদিয়াল্লাহ তাল্লু তাকে আহ্বান করে বললেন নারী ও শিশুরা ঘুমিয়ে পড়েছে আয়শাহ রাজিয়াল্লাহু তাল্লাহ বলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বের হয়ে বললেন তোমরা ছাড়া পৃথিবীতে কেউ আর এ সালাত আদায় করে না রাবি বলেন সে সময় মদিনাবাসী ছাড়া আর কেউ সালাত আদায় করতো না